Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Innalhamdalillahi na'maduhu wa nasta'inuhu wa nasta'ghfiruhu. Wa na'udhu billahi min shurur anfusina wa min sayy'ati a'malina. Man yahdihillahu falamudilla lahu, wa man yudlil falahadiyya lah. Wa ashahadu an la ilaha illya allahu wahdahu, la sharika lahu, wa ashahadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd. সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর আত্মহাবি রচিত বয়ান ও আকিদা তেহলেসুন্না জমা জামা সুন জমাত আকিদার বর্ণনা এই গ্রন্থটি নিয়ে দর্শকবৃন্দ আমরা দেখেছি ইমাম প্রথমেই আলোচনা করেছেন যে ইমামিফা ইমাম মোহাম্মদ হাসান ইমাম আবু ইউসুফ তারা কি আকিদা পোষণ করতেন আল্লাহর ব্যাপারে সে বিষয়টি তিনি আলোচনা শুরু করেছেন তার আলোচনার মধ্যে তার আলোচনার মধ্যে তিনি মাঝে মাঝে মাঝে এমন কিছু নিয়ে জিনিস নিয়ে এসেছেন যা দ্বারা বোঝা যায় যে আকিদা থেকে নিতে হবে কোনখান থেকে আকিদা গ্রহণ করতে হবে তারপর তিনি কোন কোন আকিদা গ্রহণ করা যাবে না বা আকিদার ভুল উৎস কোনগুলি সেগুলি দিকে তিনি ইঙ্গিত করেছেন তিনি ইঙ্গিত করতে গিয়ে বলেছেন হাজারুহু হাজু মুরামুহু ওহিদ ওয়াফিল ইমান فا بين الكفر والإيمان والتصديق والتكذيب والإقرار مو مواسوساً تائهاً شاكاً زائغاً لا مؤمناً مصدقاً ولا جاحدا مكذباً تيني بولته چي سنتا جايبك تي أمون كسولي چاكور بي علم ما حضر عنه علمه جار جان جانا جان شامبوب نوي الله تعالى جيتا جانانني ব্যাপারে কেউ জানতে চেষ্টা করবে ওয়ালামী এবং তার বুঝটা যথেষ্ট মনে করবে না আল্লাহ এবং তার রসুল যা নিয়েছেন যা দিয়েছেন যা বলেছেন তাতেই আমি সন্তুষ্ট থাকব তারপরে সেটা তিনি আলোচনা করেছেন যে কি হবে সেটা পরিণতি কি হবে সেটা তিনি আলোচনা করেছেন এখানে আমরা দেখতে পাই যে তিনি একটি জিনিস গুরুত্ব সাথে বলেছেন সেটা হচ্ছে যে ব্যক্তি অর্জন করতে চাইবে কখনো কখনো কাম হতে পারবে না কারণ কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন আর এমন জিনিসের পিছু নিবে না এমন জিনিস গ্রহণ করবে না এমন জিনিস নিয়ে নিয়ে থাকবে না যে জিনিসের উপর তোমার কোনো জ্ঞান নেই যে জিনিসের পিছনে পিছনে জ্ঞান নাই সেই কারিম আল্লাহ সেটা নিষিদ্ধ ঘোষণা করেছেন আকৃদার ব্যাপারে তাহিদের ব্যাপারে ইমানের ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে যা জানিয়েছেন এর বাইরে নতুন কিছু জানার ব্যাপারে প্রচেষ্টা চালানো অর্থ হচ্ছে নিষিদ্ধ জিনিসে নিষিদ্ধ জিনিসে প্রবেশ করা এই নিষিদ্ধ জিনিসে প্রবেশ করলেই মানুষ পথভ্রষ্ট হবে বিষয়ে আমাদের সব সময় নির্ধারণ থাকতে হবে যে কোরআন এবং যা এসেছে এর মধ্যে আমরা মনে করব বাইরে জানতে বলতে এবং চালাতে আমরা পারি না কারণ গাইবী জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ তালা রেখে দিয়েছেন তিনি জানাননি কি অবস্থা যতটুকু জানিয়েছেন অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এইটাই হচ্ছে আল্লাহ এবং তার রসুলের निर्देश जीवन चलते गायबी विषय खाटे विवेक खाटी अथवा दर्शन खाटिए नो कि अबू जफर तहबी रही অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছা করবে জানতে রাম অর্থ ইচ্ছা করা যে ব্যক্তি ইচ্ছা করবে জানতে আয় মামা জ্ঞান অর্জন করতে ইচ্ছা করবে হ্রজের মা হ্রজের আনহুহ যা জানা থেকে তাকে নিষেধ করা হয়েছে যা জ্ঞান তাকে দেয়া হয়নি অর্থাৎ কোরআন এবং সুননা বাদে অন্য কোন সোর্স থেকে কিছু জানতে ইচ্ছা করবে ইয়াকনা শ্রী মেফাহ সে গায় বিষয়ে আল্লাহ এবং তার রসুল যা দিয়েছেন কোরআন এবং সুন্না সেটাতে তার যথেষ্ট মনে করে না করবে না অর্থাৎ সে নতুন কোনো সোর্স থেকে কিছু নিতে চেষ্টা করবে কোন বিবেক কোনো মানুষের মত আদর্শ অথবা এরকম কোন কিছু নিতে চেষ্টা করবে তাহলে কি হবে তার এই কর্ম ইয় যে বহু আনখাল তহিদ তাকে তাহিদ থেকে পিরিয়ে রাখবে তাহিদের পথে সে কখনো পৌঁছতে পারবে না এই যে চাওয়া চাওয়াটাই না যায় যে আমি চাইবো। যে অন্য কোনো সোর্স থেকে গায়ে বি জিনিস জানবো অন্য কোন সোর্স থেকে তাহিদ শিখবো অন্য কোন সোর্স থেকে ইমান জানবো অন্য কোনো সোর্স থেকে আমি ইমানি বিষয়গুলোতে আমি অন্য কোনো সোর্সের দ্বারস্থ হব। এটা কিন্তু নিষেধ এই নিষেধের কারণে কি হবে যদি কাজ করে এরকম কাজ করে তার শাস্তি একটা এর বাইরে কেউ চললে তার যে জিনিস দিয়ে যাবে তার চোখ দিয়ে হোক কান দিয়ে হোক অথবা অন্তর দিয়ে হোক সবগুলিকে জিজ্ঞাসা করা হবে যে কেন তুমি সেদিকে গেলে যেদিকে যাওয়ার তোমার কোন অনুমতি ছিল না সুতরাং যারাই তাওহিদের বিষয়ে ইমানিয়াতের বিষয়ে আকিদার বিষয়ে কোরআন এবং সুনার বাইরে অন্য কোন সোর্স যেমন এলমুল কালাম বা ফালসাফা বা এই জাতীয় দর্শন বিভিন্ন রকমের মানুষের মতাদর্শ বা বিবেক বিবেকবাদী বিবেক লোক বিবেক বিবেক যারা প্রয়োগ করে বিবেক তথাকথিত বিবেকবাদী বা চিন্তাবিদদের মতামত নিয়ে যারা তাওহিদ আল্লাহর কোরআন এবং সুনার মধ্যে মাঝে যা মধ্যে থেকে যা জেনেছে তার বাইরে জানতে চেষ্টা করবে তার পরিণাম হবে কি হাজা বাহু মুরামু খালেস তৌহিদ তার সেই ইচ্ছার কারণে সে তৌহিদ জানা থেকে খালেস তরহিদ জানা থেকে বিরত পর্দা পড়ে থাকবে অর্থাৎ সে খালেস তৌহিদ জানতে পারবে না খালেস তৌহিদের মধ্যে এবং তার মধ্যে একটি পর্দা পড়ে যাবে আমাদের ইমাম এটা অর্থ এটা বুঝাতে চেয়েছেন যে তাহিদের মধ্যে যে সঠিক কোরআন এবং সুনায় তাওহিদ এসেছে সেটা হচ্ছে খালস তাওহিদ এখানে কোনো রকমের ভেজাল নেই ভেজাল মুক্ত তাওহিদ সেখানে যদি কোন অন্য কোন সোর্স নিয়ে আসা হয় তখন সেই সোর্সকে সাব্যস্ত করতে করতে মূল তাহিদ থেকে দূরে সরে যাবে এটাই তার উদ্দেশ্য এবং সে কখনো বিশুদ্ধ তাহিদ শিখতে পারবে না বিশুদ্ধ তাহিদ সে কখনো শিখতে পারবে না বিশুদ্ধ সাহিদ শিখতে না পারলে কি হবে এইটা তার তাওহিদের মধ্যে নক্স সৃষ্টি হবে নাকস হবে তাওহিদ তার সঠিক জ্ঞান জানতে পারবে না এই কারণেই দেখা যাচ্ছে যে যখনই এই জাতীয় লোকেরা যারা এই জাতীয় সন্দেহ বিভক্ত সন্দেহ পড়েছে তারাই সন্দেহের মধ্যে পড়েছে যারা এই জাতীয় মূল সোর্স থেকে দূরে সরে অন্যান্য সোর্স থেকে করেছে। ইমাম ইমতামিয়া রহমতুল কাদারিয়াদের উপর একটা কশিদে লেগেছেন তাতে বলেছেন আসল দলাকুল্লির কাতিন আল্লা বিভিন্ন কর্মকান্ডে কেন হল ইল খুঁজতে চেষ্টা করেছে কি উদ্দেশ্য হল এটা খুঁজতে চেষ্টা করেছে তারা আল্লাহর হেকমত কি হেকমত এবং ইল গরদে পার্থক্য হচ্ছে হচ্ছে কোন কিছু রহস্য যদি জানতে পারা যায় আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ আছে যারা খুঁজে বের করতেই হবে চিন্তাভাবে কোনো উদ্দেশ্য নিজেদের মন গড়া করে মন গড়া মতো করে তারাই পথভষ্ট হয়েছে আর যারা আল্লাহ তালার হ্যাকমত আল্লাহ যা জানিয়ে দিচ্ছেন তাতে সীমাবদ্ধ থেকেছে তারাই শুদ্ধ থেকেছে কিন্তু যারা নিজেদের পক্ষ থেকে আবিষ্কার করেছে তারা এই জাহিলিয়া যে জিনিসের জ্ঞানায় নেয় সেই জিনিসে মানুষ যখন প্রবৃত্ত হয় তখন নতুন নতুন ভ্রান্তিতে তারা পতিত হয় যেমনভাবে তাহিদদের ক্ষেত্রে আল্লাহ ফালের ক্ষেত্রে আল্লাহ তালার কর্মকাণ্ডের ক্ষেত্রে ভ্রান্তিতে তারা পড়ে গেছিল এই তারা মূল তাহিদ থেকে দূরে সরে গেছে মূল তাহির থেকে দূরে সরে গেলে গেলে কি হয় তারা যে কোনো তাহির থেকে দূরে সরে যোজন দূরত্বে তখন যায় অথবা সিঁড়কে চলে যায় অথবা নিফাকে লিপ্ত হয় অথবা নতুন নতুন চলে আসে যেগুলি কোরআন এবং সুননাতে যার কোনো কিছুই নাই আর কোনো আসল নাই যার কোনো কিছুই বর্ণিত হয়নি দেখা গেছে যে এই জাতীয় লোকে যারা এই জাতীয় কোরআন এবং সুনার কর্মকাণ্ডের কাছে যারা নিজেকে আত্মসমর্পণ করেনি তারা সব সময় দেখা গেছে যে তাহিদ থেকে দূরে থেকে গেছে তাহিদ এবং তাদের মধ্যে একটি পর্দা পড়ে গেছে এবং তারা মা আরেফার থেকেও দূরে সরে গেছে আল্লাহ তালার সঠিক জ্ঞান আল্লাহ তালার সঠিক জানা সফ ইউল আমাদের ইমাম বলছেন সফ ইল অর্থাৎ তারা সফল সত্যিকার জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাদের মধ্যে এবং আইলমের ক্ষেত্রে তাদের মধ্যে এবং আল্লাহ তাহিদের ক্ষেত্রে একটি বাধা পড়ে গেছে তারা সেটা জানতে পারেনি এবং আইলমের ক্ষেত্রেও তাদের সেই জ্ঞান অর্চিত হয়নি আমাদের ইমাম দুটি শব্দ করি বুঝবো যে মা রেফা শব্দ কোন বড় ধরনের কিছুতে ব্যবহৃত হয়নি এমনি মা রেফা অর্থ আইল অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনের কারিমে হাদিস্লাম বলেছেন যেমন যখন মোয়াজি জবাল্লাহকেমনে পাঠিয়েছেন তখন বলেছেন সত্যিকার ইটা এটা স্বীকৃতি দেয়া যখন তার এটা জানবে আমাদের নবী তিনি শব্দটি বলেছেন ফাইজা আরাফু দয় আলিকা তারা যদি এটা জানে ঠিক এই আরাফু এই শব্দটি মার থেকে আসছে সেই হিসাবে शब्द मारेफात शब्द है अतरिक्त किसहृत है क्योंकि अनेक समय देखा जाए विभिन्न जा रा सोर्स भूल कर विभिन्न ज्ञान सोर्स जरा भूल तना व्यवहार कर जाना मारेफात शब्द तरह से बड़ बस प्रिय हो जाए यह अनेक समय হাকিকত মারেফত মা রেফত সবশেষে সর্বোচ্চ নিয়ে গেছে না মারেফত সর্বোচ্চ কিছু নয় মারেফত হচ্ছে সাধারণ জ্ঞানের নাম এই জন্য তাওহিদের ক্ষেত্রে আমরা বলে থাকি তাওহিদ দুই প্রকার তাহিদুল মা রেফাত তাহিদুল কাস্তল মা আরফাত হচ্ছে আলম এবং জানা এবং সাব্যস্তকরণ সেটা হচ্ছে আল্লাহ তালী তাহিদুল রুবিয়া উল আসমা ও সেফাত এটাকে আমরা একসাথে তাহিদুল মা রেফল ইসবাদ বলি আর দ্বিতীয় প্রকার তাহিদ হচ্ছে আরেক নাম হচ্ছে এবং চাওয়া পাওয়া এবং উদ্দেশ্যের সাথে যে তাওহিদ সম্পৃক্ত তাহিদ সেটা হচ্ছে তাহিদুল কাসদে সাহিদুল কাসদে অত্তালব আর যেই যেই যেই তাহিদটির সাথে জ্ঞান অর্জন এবং যে তাহিদির সাব্যস্তকরণ সেটা কোনো আমাদের সেটা বিবেকের সাথে সম্পৃক্ত জ্ঞানের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে তাহিদুল মা রেফাত বা তাহিদুল আসমহ সেফাত তাহিদুল রুবিয়া তিনি একই জিনিস তো এখানে আমরা দেখতে পাই যে আলেমগন তাহ মা রেফাত শব্দটি ব্যবহার করেছেন শুধুমাত্র তাহিদুল তাহিদুল রুবিয়া ও আসমহ সেফাতের ক্ষেত্রে তাহিদুল উলোহিয়া বা যেটা নবীদের প্রেরণের মূল উদ্দেশ্য সেটাতে কিন্তু মারে বসদের ব্যবহার হয়নি বরং সেখানে তারা ব্যবহার করেছেন তাহিদুল কাস্তালাব অর্থাৎ উদ্দেশ্য এবং চাওয়া পাওয়া যেখানে আসে সেটা হচ্ছে তাহিদুল উলোহিয়া যারা মা রেফার শব্দটি যারা বেশি বেশি ব্যবহার করে তারা জানা উচিত যে মা রেফার শব্দটি আসলে কোনো অর্থে ব্যবহৃত হয়নি কোথাও কোথাও কোরানের কারিমা আল্লাহ তালা কাফেরদের ব্যাপারে বলেছেন যারা রসোল্লা সাল্লামকে জানত ইমান কোরআনকে জানত কিন্তু তারা তারপরে ইমান আনেনি সেরকম নিন্দনীয় অবস্থায় মা রেফার শব্দটি ব্যবহার করা হয়েছে কোরআন কারিমা আল্লাহ তালা বলেছেন যেমন যে ইয়ফুতাহ তারা আল্লাহ কানে তারপর তারা সেটাকে অস্বীকার করে আবার কোরআন করিমা আল্লাহ তালা বলেছেন আল্লা আহ কিতাব যাদেরকে কিতাব দিয়েছি যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা ইয়া রেফুন তারা নবী কে চিনে কামা ইয়ফুন আব্রাহম যেমনি ভাবে তারা সন্তানদেরকে তারা জানে বা চিনে তো এই জাতীয় কথা দ্বারা বোঝা গেল যে মা রেফা শব্দটি মূলত স্বাভাবিক অর্থ হচ্ছে আইন বা জানা জানা যারা জানাই শুধু জানাই যথেষ্ট নয় যে আল্লাহ হক আল্লাহ তালা হক বা তের কিতাব হক বরং সেগুলি বিশ্বাস করতে হবে সেগুলি আমল করতে হবে না নাহলে তাও প্রতিষ্ঠিত হবে না তো যারা মা এফাত শব্দটি নিয়ে বাড়াবাড়ি করে তাদের ব্যাপারটি আমরা এখানে বিশেষ করে উল্লেখ করলাম স্পষ্ট থাকতে পারে না স্পষ্ট থাকে না তারা বলে যে আগে হচ্ছে তারপর তারপর সব না মারফাত হচ্ছে প্রথম ধাপ জানা যেকোনো জিনিসের জানা হচ্ছে প্রথম ধাপ জানা এটাকে এত কঠিন ভাবে বা এত গুরুত্বের সাথে দেখার কোন কিছু নেই বরং সাধারণত করা নেই কারি এই মায়ের হাতে কোনো প্রশংসা এই মায়ের ফাতে প্রশংসা করে কোন আয়াত আসেনি কোনো কোন সেখানে ফিরে যাই আমাদের ইমাম বলছেন আবু জাফর তাহাবি রহমতুল্লাহ যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ যে জ্ঞান তাকে দেয়নি সেই জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন মাধ্যম সোর্স খুঁজতে চেষ্টা করে এই যে ইচ্ছা তার এটা তাকে মা রেফার থেকে খালাস মা রেফার থেকে তাকে দূরে সরিয়ে রাখবে আল্লাহ জ্ঞান আল্লাহ তালা সম্পর্কে জানা সম্পর্কে দূরে সরিয়ে রাখবে ইমান ইমান থেকে দূরে সরিয়ে রাখবে এবং তাকে তাহির থেকে দূরে সরে রাখবে আরো দূরে সরে রাখবে ওয়া সফিল মা এবং বিশুদ্ধ জ্ঞান সব থেকেও তাকে দূরে সরে রাখবে বিশুদ্ধ জ্ঞান থেকেও তাকে দূরে সরে রাখবে এইখানে একটা দিন দুইটা জিনিস গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে যদি সত্যিকার অর্থে কেউ আল্লাহ তালারি আল্লাহ তালার সরাই জ্ঞান জানতে চায় তার জন্য সবচেয়ে অন্তরে দুটি জিনিস ধারণ করতে হবে এক নম্বর হচ্ছে যে সে যা জেনেছে সেটা অন্তর দিয়ে উপলব্ধি মেনে নিতে হবে কোন রকমের অন্তরের আন্তরিক কোন রকমের এতরাজ করতে পারবে না বা এটা কেন হলো এটার উপরে কোন রকমের প্রশ্ন তুলতে পারবে না প্রশ্ন তুলতে পারবে না এবং যে এটা কেন আল্লাহ এটা কেন করলো এটা কেন বলল এটা কেন করলো কেন আল্লাহ আল্লাহ তালা কেন আমাদের সৃষ্টি করলেন বা আল্লাহ তালাকে কেন মানতে হবে এই জাতীয় প্রশ্ন করলে আপনার সেই জ্ঞানের দরজা প্রথম দিন থেকে বন্ধ হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যদি আপনি জানেন জেনেছেন যে আল্লাহ তালাই আপনার সসটা আল্লাহ আপনাকে সবকিছু দিয়েছেন তখনই আপনাকে এই দ্বিতীয় জিনিসটা অন্তর থেকে মানার জন্য প্রস্তুত থাকতে হবে যে আমি ইসতে করতে হবে সবকিছু মেনে নেব এবং সেটার উপর আমল করব এই দুইটা যদি কারো থাকে তখনই তার মধ্যে আল্লাহ তালা ইমানের দরজা খুলে দিবেন আমলের দরজা খুলে দিবেন এখলাসের দরজা খুলে দিবেন যা অন্যের জন্য খুলে দেওয়া হয় না অর্থাৎ দুইটি কাজ অবশ্যই প্রত্যেকটি যারা দিন সম্পর্কে সঠিক জানতে চায় তাদের জন্য দুইটি কাজ উচিত একটা হচ্ছে যে বিনা বাক্যবে কোন রকমের ছাড়া কোন রকমের অভিযোগ ছাড়া মেনে নেয়া যে অথবা কোন রকমের দ্বিদা দ্বন্দ্ব ছাড়া মেনে নিতে হবে এক দ্বিতীয় হচ্ছে এরপরে আমল শুরু করে দিতে হবে যে আমি এখন তাহিদুল তাহিদ কসদিটা অর্থাৎ আল্লাহর জন্য আবাদত শুরু করে দিতে হবে তখনই আল্লাহ তালা যখন একটু এগিয়ে যাবে আল্লাহ তালা তার দিকে এগিয়ে আসবেন এবং তার কে ও এবং মায়েরফাত এলম ইমান এখলাস সবই তাকে দান করবেন এই অবস্থা প্রত্যেকে মানুষের অবস্থা অনুসারে আল্লাহ কারোর জন্য বেশি দেন কারোর জন্য কম দেন সে অবস্থা মানুষের ইমান তার কতটুকু অন্তরে ইমান কতটুকু আছে সে অনুপাতে আল্লাহতালা তার মধ্যে তার জন্য নতুন নতুন দ্বার উন্মুক্ত করেন তার হৃদের ইমানের এখ্লাসের দ্বার উন্মুক্ত করে থাকেন এ দ্বারা বোঝা গেল যে অবশ্যই আমাদেরকে এতরাজ ত্যাগ করতে হবে আল্লাহর প্রত্যেকটি কাজের মধ্যে কোন রকমের এতরাজ করা যাবে না যে এই কাজটি কেন করলেন আল্লাহ এই কাজটি কেন করলেন এই জাতীয় এতরাজ করা যাবে না দ্বিতীয় হচ্ছে যে আমাদেরকে আমল শুরু করে দিতে হবে আল্লাহ তাহিদের উপরে এখলাসের উপরে আমল করতে হবে তাই আল্লাহ তালা আমাদের জন্য যাবতীয় জিনিস জ্ঞানের দরজা খুলে দেবেন জ্ঞানের দরজা খুলে দিবেন এবং তখন আমরা সবকিছু জানতে পারবো কোরআনকারিম আল্লাহ তালা যেন বলছেন ولو انهم فعلوا ما يعظون به لكان خير لهم اشد تثبيتا تعذিরকে জানি দের দিয়েছে তা যদি তারা করত তা তাদের মুক্ত তা অনেক কল্যাণকর হইতো এবং তার সেটা তাদের অন্তরের ঈমানকে আরো বেশি সাব্যস্তকারী হইতো তাহলে বোঝা গেল কাজ করার সাথে যদি মেনে নিয়ে কাজ শুরু করে দেয় আল্লাহ তাআলা তাদের জন্য यह सबी दरकार विधानसभा रकम आल्लाधानकमे एतराज जान क्यों ना कर आल्ला तला क्यों इलें क्या करबी एतराज जन कर प्रश्न प्रश्न तुलंदेह कर सन्देह तुलट कर एक श्रेणी जरा अनेक दूर आल्ला दिन दूर सर गसीब है এই আমাদের ইমাম এরপর বলতেছেন যে ব্যক্তি এ সমস্ত কাজ করবে অর্থাৎ সন্দেহ করবে মেনে নিবে না নতুন কোন সোর্স খুঁজবে যে তারা এই সোর্স মাধ্যমে তাহিদ শিখবে বা ইম্যান শিখবে নতুন সোর্স খুঁজবে দর্শন খুঁজবে অথবা কোন কালাম শাস্ত্র বা কথন শাস্ত্র বিভিন্ন রকমের লোকদের ঝগড়া দিয়ে অগ্রত দিয়ে বিভিন্ন রকমের বহস মবহা দিয়ে দিন শিখতে ইমান শিখতে চাইবে কি হবে তাদের আমাদের শেখ ইমাম আবু জাহর তুল্লাহ কখনো কখনো কখনো মাঝখানে অবস্থান করবে তার ইমান কখনো হবে না ইমান কখনো শক্তিশালী হবে না ওয়াস দীপ ওয়ী সে মাঝখানে থাকবে কখনো সত্যায়ন করবে কখনো মিথ্যারোপ করবে অর্থাৎ কখনো সত্য বলে স্বীকার করবে আল্লাহ তাল বিধানকে কখনো তার স্বীকৃতি দিবে আল্লাহ যা দিয়েছেন কখনো কখনো মিথ্যারোপ করতে থাকবে তার সঠিক সে পারবে না ওয়াল ওয়াল কখনো কখনো আবার সে স্বীকার করবে অস্বীকার করবে এর মাঝখানে অবস্থান করবে সে একরার অবস্থায়ীকরার মুখার হইতে পারবে না আল্লাহ তালার খুব বিশ্বাস হইতে পারবে না ওয়াল এংকার কখনো কখনো পুরোপুরি অস্বীকার করতে পারবে না মাঝামাঝি অবস্থান করতে থাকবে সে আল্লাহাল এই জিনিসটা উল্লেখ করেছেন মুজাবজাবিনা বাই নাজালিকা অনেক মুনাফিকদের মতো হয়ে যাবে তাদের আচরণ অর্থাৎ যারা এইরকম আল্লাহ তাল বিধানের উপর যথেষ্ট মনে করবে না তাদের আচরণগুলি মুনাফিকদের আচরণ মত হবে তারা মুজাবজাবিনা বাই নাজালিকা দুইটার মাঝখানে থাকবে কখনো ইমানদার কখনো কুপুরী অবস্থার থাকবে এই অবস্থার মধ্যে যারা থাকবে তাদের কি কি পরিণতি হবে সেটা আমরা ভালো করে জানি সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরেকটি পর্বে ইশা আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমরা আমাদের জন্য দোয়া করবেন ও আখাদ আহমদুলিল্লাহ রবিল্লামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ